যে প্রান্তে বসে পিছ দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মুবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলো সম্পর্কে কারণ আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ তালীসাল্লাম নির্দিষ্ট কিছু অপরাধকে কবিরা গুণা বলে পরিচয় করিয়ে দিয়ে তার থেকে বিরত থাকতে আমাদেরকে আদেশ করেছেন এই কবিরা গুণাগুলো থেকে বিরত থাকার পুরস্কার হিসেবে ছোটো ছোটো অপরাধগুলোকে রব্বুল আলমী নিজেই নিজ অনুগ্রহে ক্ষমা করে দেবেন এবং উভয় জগতে সম্মানজনক অবস্থানে আমাদের জন্যে সম্মান মর্যাদা এবং পুরস্কারে ধন্য করবেন বলে করল কেরিমে ঘোষণা করেছেন আর এই জন্যে আমাদের এই উদ্যোগ যাতে করে আমরা অবহেলায় না জেনে অথবা তুচ্ছতা ছিল্লে কখনো কোনো কবিরা গুনায় লিপ্ত না হয়ে যায়। বরং কবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকি অথবা সফা আনাতল অনুগ্রহের কামনায় আর পরস্পর পরস্পরের মাঝে আলোচনা করি কবিরা গুনা যাতে আমাদের দ্বারা না হয় আমাদের পরিবার দিয়ে না হয় সমাজ এবং হয়তো আল্লাহ একটি কবিরা গুনা আর তা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহ করিমে আমাদের সামাজিক জীব হিসেবে বেড়ে ওঠার বাস্তবতায় আত্মীয়তার সম্পর্ক বিষয় উল্লেখ করেছেন তার নাম রেহেটির আত্মীয়তা তো ব্যক্তি রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা কবির আগনা যদিও আত্মীয়তার সম্পর্ক আরো দুই তিনটি বাস্তবতায় হয়ে থাকে এর মধ্যে প্রথম হল রক্ত রক্ত সম্পর্কীয় আত্মীয়তা যাকে করআল কেমে রেহেম বলে ঘোষণা করা হয়েছে আর তা হয় ব্যক্তি তার নিজের জন্ম নেয়ার মাধ্যমে তার মা আর বাবা থেকে তার দাদা দাদিদের থেকে নানা নানিদের থেকে এই যে দাদা দাদি নানা নানি নিজের জন্ম নেয়া মা বাবার বাস্তবতায় ব্যক্তির রক্ত সম্পর্কীয় আত্মীয়তা তৈরি হয় দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুরআন আল কারীমে বলেছেন তিনি মানুষকে কোআল্লাযী খালাকা মিনাল মাঈ বাশরা ফাজআলাহু নাসবান ওয়া সিহরা রবুল আলামিন মানুষের বংশধারা তৈরি করেছেন হ্যাঁ আর বংশ পৃথিবীতে আসার জন্য বৈবাহিক সম্পর্ক একটি বিষয় সুতরাং আত্মীয়তা বৈবাহিক সম্পর্কের বাস্তবতায়ও তৈরি হয় তাই কেউ শ্বশুর কেউ জামাই আর শ্বশুর জামাইয়ের ভিত্তিতে নাতি-নাতনি এই সম্পর্কগুলো আত্মীয়তার সম্পর্কে তৈরি হয় আত্মীয়তার সম্পর্কে আরেকটি ধারা হল দুধপানের বাস্তবতা অর্থাৎ ধাত্রী মায়ের পান করার মাধ্যমে যে কোনো নারীর পান করার মাধ্যমে ওই নারীর সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা প্রত্যেকটি ব্যক্তির জন্য কর্তব্য সুতরাং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা এবং দুগ্ধপানের বাস্তবতায় যে আত্মীয়তা এই স্ত্রিভিদ আত্মীয়তাকে রক্ষা করতে হয় এখন প্রশ্ন হল এই আত্মীয়তাগুলো কেন আমরা যদি রক্ত সম্পর্কে আত্মীয়তার প্রসঙ্গগুলো দেখি তাহলে দেখতে পাই যদি রক্তের ভিত্তিতে আমাদের আত্মীয়তাগুলো বা রক্তেরই সম্পর্ক যদি নাই বা থাকতো তাহলে পৃথিবীতে কীভাবে বেঁচে থাকতাম কারণ আমরা যখন জন্ম নিয়েছি পৃথিবীতে একজন মানব শিশু যখন জন্ম নেয় সে তো একেবারেই অসহায় মুখ থাকতে ভাষা নাই হাত থাকতে শক্তি নাই পা থাকতে চলার ক্ষমতা নেই অথচ তার পেটের ক্ষুদা রয়েছে তার একান্ত প্রয়োজনীয় বিষয় ঘুমাতে চায় ঘুম থেকে চায় গুসল করতে চায় পিপাসা এই সবগুলো বিষয় যদি রক্ত সম্পর্কে আত্মীয়তার ভিত্তিতে রক্ত ভালোবাসার তৈরি না করে দিতেন তাহলে কোনো মানব শিশু পৃথিবীতে বেঁচে থাকতো বা সুযোগ পেত মা মায়ের স্নেহ বাবা আদর ভাই চাচা দাদা মামা খালু তাদের ভালোবাসায় প্রত্যেকটি মানব শিশু বড় হয়ে ওঠে যাদের দ্বারা বড় হয়ে উঠলাম বড় হলে তো যৌবনে সবাইকে ভুলে যাই কত বড় সার্দুল কিন্তু নিজের জন্মের কথাটা যদি স্মরণ করে কেউ বাচ্চাকালের কথাটা স্মরণ করে মায়ের গর্ব থেকে জন্মের পরের অবস্থানটুকু স্মরণ করে তাহলে অবশ্যই রক্তের সম্পর্কীয় আত্মীয়তাকে কেউ স্বীকার করতে পারে না এবার আসুন প্রত্যেকটি মানুষ জন্ম আর পর বেড়ে ওঠার জন্যে রক্তসম্পর্কীয় আত্মীয়দের যে অবদান এটাকে যে অস্বীকার করে তাকে কবি রাগুনা অবশ্যই কবি রাগুনা এবং এটা অনেক বড় অপরাধ সহজ বাস্তবতায় বললে যে ব্যক্তি নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়তায় মা বাবা দাদা চাচা খালু মামা এদেরকে অস্বীকার করে বুঝতে হবে সে নিজের অস্তিত্বকেও স্বীকার করেছে নিজের জন্মকে অস্বীকার করছে নিজের বেড়ে ওঠা এবং বেঁচে থাকাকেই সে ডিনাই করছে সুতরাং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা রক্ষা করাটাই হল প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার ঠিকানা নিজের অস্তিত্বকে সম্মান এবং নিজেকে মর্যাদা দেয়া আর তাই তোলা রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা কি কবিরা গুনা রসুলসাল্লাহ তালা আলী ওসাল্লাম বড় অপরাধ বলে ঘোষণা করেছেন আমাদেরকেও সতর্ক হতে হবে বন্ধু শুধু তাই না আমরা অনেক সময় যৌবনে তাকতে শক্তি আর সামর্থ্যে আত্মীয়তার সম্পর্কে বাবাকে ভুলে যায় মাকে ভুলে যাই দাদাকে ভুলে যাই চাচু যারা বাচ্চা আমাকে লালন পালন করেছেন যদি কখনো অসুস্থ হয়ে যায় একদিন অন্তত পাঁচ সাতবার পাতলা পায়খানা যদি হয় ডায়রিয়া যদি হয় তাহলে সব সার্দুল কাত হয়ে যায় তখন কে আগায়ে আসে দুই দিনের জ্বর ঠিক এমনি অল্প কিছু অসুস্থতায়ও ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় নিজের কিচ্ছু করার ক্ষমতা থাকে না কে আগায়ে আসে জীবনে বেঁচে থাকার নির্ভরতা কাদের ভিত্তিতে রক্ত সম্পর্কে আত্মীয়তা অনেক সম্পর্কীয় থাকতে পারে অনেক জায়গায় কিন্তু রক্ত সম্পর্কীয়রাই চরম বিপদে চলে আসে কারণ রক্ত কেটে আলাদা করা যায় না সুতরাং যে ব্যক্তি নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করে সে তো বড়ো অপরাধেই লিপ্ত তার দ্বারা অন্য যে কোনো অপরাধ অবশ্যই হতে পারে অধ্যায় হল বৈবাহিক বাস্তবতায় একজন মানুষ এই পৃথিবীতে বহন করে তিনটি আমানাত একটি হলো তার পূর্বপুরুষ প্রদত্ত আমানাত কারণ প্রত্যেকটি মানব শিশু তার মেরুদণ্ডে তার অনাগত ভবিষ্যতের প্রিন্ট বা বৃক্ষ বহন করে ডিএনএ আবিষ্কার হওয়ার মাধ্যমে যা স্পষ্ট হয়েছে কিন্তু মানুষের এই যে উত্তরাধিকার পূর্বপুরুষের প্রদত্ত প্রথম উত্তরাধিকার অনাগত ভবিষ্যতের অনাগত ভবিষ্যতের বুপ্রিন্ট এটা কীভাবে পৃথিবীতে আসে এর একটি রাস্তা তার নাম হলো বিয়ে তো মানুষ তিনটি আমানতের প্রথমটা বাস্তবায়ন হওয়ার জন্য বিয়ের প্রয়োজন দ্বিতীয় আরেকটি আমানত মানুষ বহন করে তা হলো পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যকেও যদি ধরে রাখতে হয় তা তাহলেও প্রয়োজন নিজের বংশধর আর তিন নাম্বার ব্যক্তি বহন করে তার নিজের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানত তা হলো যৌবন রব্বুল আলমিন পৃথিবীর ধারাবাহিকতা রক্ষার জন্যে খেলাফতের মূল বিষয় আমরা যে বলি পৃথিবীতে আমরা খালিফা নিজে খালিফাফান আরেকজন আসবে কখনো গ্যাপ হবে না উত্তরাধিকার এ খেলাফত পৃথিবীতে একটি আমানত আর এই আমানত প্রত্যেকটি মানুষ বহন করে পূর্বপুরুষের আমানত যেমন বহন করে নিজের মধ্যে খেলাফত্রবুল আর্মিন প্রদত্ত খেলাফত্র ব্যক্তি বহন করে আর ঠিক এমনি ব্যক্তি বহন করে পূর্বপুরুষের ঐতিহ্য এই ত্রিভৃত আমানাতকে যদি পৃথিবীর বুকে পৃথিবীর আলোবাতাস বাতাস দেখাতে হয় তাহলে প্রয়োজন সম্পর্কের শুধু তাই না হো তাহ না প্রত্যেকটি মানুষকে তৈরি করেছেন তবে হ্যাঁ মনে হয় যেন আমরা নারী আর পুরুষ যুবক আর যুবতী প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কখনো কখনো নিজেকে এক কমপ্লিট পরিপূর্ণ মনে করি কিন্তু না মূলত সবাই হাফ পূর্ণ হয় জুরা বিল্লি ঘোষণা করেছেন যেমন যিনি সবকিছুকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছেন যা উৎপাদিত হয় তাও জুরাই জুরাই অমিন আনফুসিহিব আমরা যারা আমাদেরকেও আর যা আমরা জানি না তাও জোরায় জোড়ায় তো একাকি পরিপূর্ণ নয় বরং যুবক আর যুবতী নর এবং নারী স্বামী ঘোষণা করেছেন হুন্না লিবাস্লাকুম ও আন্তম লিবাশুল্লাহ পোশাক ছাড়া যেমন ব্যক্তি সৌন্দর্যময় হয়ে উঠতে পারে না নিজের আভিজাত্য প্রকাশ করতে পারে না পরিপূর্ণতায় ধন্য হতে পারে না সমাজের সামনে ঠিক এমনি বিবাহ শুধু তাই না আরো সুন্দর করে বলেছেন যুবক আর যুবতী নর আর নারী তারা তো স্বামী স্ত্রী হিসেবে দুইটি দেহ হলেও দুইটি মন হলেও দুইটি বংশ হলেও মূলত এক মিন আনফুসিকুম ওয়াজ এক সত্তা সুতরাং এই যে বিবাহ এর মাধ্যমে সম্পর্ক তৈরি হয় আমানত পৃথিবীতে আসে খেলাফতের আমানত পৃথিবীতে ধারাবাহিকভাবে চলতে থাকে আর তাই বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় তৃতীয়ত আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়েছেন মায়ের গর্বে মায়ের গর্বে আমরা যে কৈদিন ছিলাম রব্বুল আলমী মুখ দিয়ে আমাদের খাওয়াননি আমাদের নাবির সাথে তার লাগিয়ে দিয়ে মায়ের রক্ত চুষে চুষে আমরা খেয়ে বড় হয়েছি কিন্তু পৃথিবীতে যখনই আসলাম পৃথিবীতে আসার পর মুখ দিয়ে খাওয়াটা শুরু হয় কিন্তু মুখ দিয়ে খেতে গিয়ে সকল খাদ্য কি আমরা খেতে পারি না একটি খাবার কেবল একটি খাবার শিশু খেয়ে বড় হয়ে ওঠে আর ওই খাদ্যটি আল দশ ফানা হতালা প্রত্যেক শিশুর জন্মের ন্যূনতম ছয় মাস আগে তার মায়ের বুকের উপরে গরম করে রিজার্ভ করে রাখেন এই যে দুধ যদিও আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীতে কেবল দুইটি খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে তৃতীয় আর কোনো খাবার না খেলেও হয় অথবা কেবল একটি খাবার খেয়েও বেঁচে থাকতে পারে এর একটি হলো দুধ আর আরেকটি হলো খেজুর দুধ আর খেজুর দুটি খেলে তো আলহামদুলিল্লাহ আর যদি দুধ খেয়ে বেঁচে থাকতে চায় আলহামদুলিল্লা খাদ্য উপাদানের সব কিছু দুধের মধ্যে রয়েছে আর দ্বিতীয় আরেকটি খাবার তার নাম খেজুর তার মধ্যে খাদ্য উপাদানের সব কিছু একত্রীভূত করে দিয়েছেন জমজম খোদায় খাদ্য অসুস্থ ব্যক্তির জন্যে ঔষধ বা শেফা এবং জান্নাতের বাস্তবতায় পৃথিবীতে আমিন মিনাল জান্ন এবং জমজম জান্নাত থেকে এসেছে তো যাই হোক আমরা দুধ পানের দ্বারাই পৃথিবীতে বড় হয়ে উঠেছে খাদ্য গ্রহণ করার অন্য কিছু হজম করার ক্ষমতা ছিল না খেয়েছি কেবল দুধ যে দুধ খেয়ে আমরা বড় হয়েছি ওই দুধ যে নারী আমাকে পান করিয়েছেন যার রক্ত মাংস থেকে যার থেকে দুধ পান করলাম তার সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং তার আরও যারা আত্মীয় তাদের সাথে ওই দুধের বাস্তবতায় দুধপানের দ্বারা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় যেটা ব্যক্তির অস্তিত্বের সাথে সত্তার সাথে জড়িত বন্ধুগণ আমরা এতক্ষণ আলোচনা করলাম রক্তের সম্পর্ক নিজের জন্মের বাস্তবতায় দ্বিতীয়ত বৈবাহিক সম্পর্ক আর তিন দুধ পানের দ্বারা যে আত্মীয়তার সম্পর্ক হয় এই তিনটি সম্পর্কই রক্ষা করতে হবে তা এটা আদেশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী গুসাল্লামের আদেশ এবং নির্দেশনা বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে সামনে আরো আলোচনা করব আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন পরব সারা দুনিয়ার মানুষকে পড়তে বললেন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 প্রতি বুধবার রাত্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আমাদের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় জন্মের মাধ্যমে আরই জন্ম সরাসরি রক্তের সম্পর্ক দ্বিতীয়ত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আর তৃতীয়ত ব্যক্তি দুধ পানের মাধ্যমে ধাত্রী মাতার দুধ পান করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আর এই তিনটি রাস্তা থেকে এই তিনটি বাস্তবতায় যে সম্পর্ক আত্মীয়তার তৈরি হয় তা অবশ্যই রক্ষা করতে হবে কিন্তু প্রশ্ন হল আজকে আমাদের সমাজে কি এই আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা হচ্ছে আমরা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি প্রথমত যদি দেখি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যা আমার জন্মের মাধ্যমে হয় এতে নিজের মা নিজের বাবা নিজের আপন চাচা আপন ফুফু তাদের সাথে কি আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক আপন ভাই বরং অনেক ক্ষেত্রেই আজ নিজের জন্মের রক্তের এই সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করছি আর এর দ্বারা নিজেকে ধ্বংস করছি নিজের পরিবারকে ধ্বংস করছি নিজের জন্মকেও অস্বীকার করছি কারণ আমার বেড়ে ওঠা যাদের মাধ্যমে যাদের বাস্তবতায় যাদের তত্ত্বাবধানে যাদের রহমের কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি ওর আনালকেরই মালাস প্রত্যেকটি মানুষের বেড়ে ওঠার জন্মের পরে বড় হওয়ার এই বাস্তবতাকে রহমত শব্দের রহমত শব্দের বাস্তবতা দিয়ে পরিচয় করিয়েছেন। আর তাই আমরা দেখতে পাই তিনি মা বাবার জন্য দোয়া করতে গিয়ে যে শব্দটি শিখিয়েছেন যে সুন্দর বাক্যটি রব্বল নিজে শিখিয়েছেন তা হলো রব্বের হাম হুমা কমা রব্বায়ানি সগেরা হ্যাঁ আমার রব তুমি রহম করো আমার মা আর বাবাকে যেমনটা তারা রহম করেছেন আমাকে বাচ্চাকালে লালন পালন করতে গিয়ে বাচ্চাকালে লালন পালন করতে গিয়ে রহম মানে কি সহজ কথা হলো বাচ্চা মা আর বাবা যদি কোনো কিছু বলে করতে সে অস্বীকার করে হয়তো এক গ্লাস পানি দাও বাচ্চাগুলো দিতে পারবো না হয়তো বাচ্চা কাঁধে উঠে দাড়িতে ধরে কানে ধরে বাচ্চার ঠাস টাস কথা বলে বাচ্চা যত মা বাবার কথার উল্টু করে কোন কোনোদিন কোনো মা বাবা এই স্বাভাবিক বাচ্চার দুষ্টামের জন্য শাস্তি দেয় না বরং বাচ্চারা তো দুষ্টামি করে মা বাবা তত গর্ববোধ করে বলে আমার বাচ্চা খুব ব্রেইনি খুব ভালো হয়তো বললো আমাকে এই জিনিসটা দাও বাবা কলমটা এনে দাও বলো না আমি পারবো না তুমিই আনো মার বাবাকে শাসন করে উল্টু মা বাবাকে আদেশ করার মতো যত কথা বাচ্চা বলে এটা বাচ্চার অপরাধ হয় না বরং বাচ্চার তিক্ণতা বুদ্ধি এবং জ্ঞানই হবে বাচ্চা এর প্রমাণ বলে আমরা ধরে নিই আর এই হয়তোবা হয়তো মা বাবা ডাকে বাচ্চাকে আসো বাবা কাছে কয় না আমি আসবো না বাচ্চা দৌড় দেয় মা বাবাও পিছনে দৌড় দেয় আর বাচ্চা যত উলটামি করে যত দুষ্টামি করে মা বাবা জড়ায় ধরে কালে চুমু খায় সবাইকে বলে আমার বাচ্চাটা মানুষ হবে এই যে জীবনে ছোট্টকালে অপরাধ অন্যায় দুষ্টামির বিপরীতে শাস্তি পাওয়ার কথা ছিল শাস্তি দেয় নাই পুরস্কার দিয়েছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে চুমু খেয়েছে এর নাম রাহাম বলেছেন রব্বের হামহুমা হুমা ও আল্লাহ আমার মা আর বাবা প্রতি রহম করো কামা রব্বায় আগে যেমনভাবে বাচ্চা কালে আমাকে লালন পালন করতে গিয়ে মা আর বাবা রহম করেছে বন্ধুগণ এই যে বাচ্চা মা আর বাবার রহম আমাদের জীবনে যারা রহমত বাচ্চাকালে খালে লালন পালন করার এই সুন্দর রহমত দি আমাদেরকে বড় করেছে তাদের সাথে কয়জন আজ সম্পর্ক রক্ষা করি দেখুন হয়তো মা জন্ম দিয়েছেন বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে ভাই বোন কুলে কাকে বহন করেছে ফুফু কুলে কাকে নিয়েছে চাচা কুলে কাকে নিয়েছে কিন্তু আজ কয়জন আমরা ফুফুদের সাথে সম্পর্ক রক্ষা করি আপন ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করি বরং সম্পত্তি সম্পদ তুচ্ছ কারণেও একান্ত রক্ত সম্পর্ক ছিন্ন করতে আজ আমরা একটু দ্বিধাগ্রস্ত হই না খোঁজ নিয়ে দেখা উচিত যারা বিভিন্ন ভাবে রক্তের এই সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক আপন ভাইয়ের সাথে সম্পর্ক আপন ভুনের সাথে সম্পর্ক আপন ফুফুর সাথে সম্পর্ক আপন ফুফির সাথে সম্পর্ক ছিন্ন করে খুজ নিয়ে দেখুন নরা ভালো নেই কোনোদিন ভালো থাকতে পারে। কারণ কবিরা গুনায় লিপ্ত সে সে নিজে নিজের অস্তিত্বের প্রতি অনাচার করছে অধুগণ কি নিয়ে বিরুদ্ধ সম্পত্তি সম্পদ বাড়িঘর ভাগাভাগি জমি জমার এই আইল ঠেলাঠেলি আল্লাহর ওয়াস্তে সব ছেড়ে দিয়ে রব্বুল আলমী এনার আদেশ রক্ষা করতে রসুল সালাহতাম যে ব্যাপারে সতর্ক করেছেন সাবধান হন সর্বোপরি নিজের বেড়ে ওঠার কথা চিন্তা করুন নিজের জন্মের কথা চিন্তা করুন শ্রদ্ধা করুন রক্তের সম্পর্ককে রক্ষা করুন নিজের আত্মীয়তাকে নিজের পরিবার নিজের বংশকে বেড়ে উঠতে সহযোগিতা করুন আর না তো কবির আগুনা রব্বুলা আলমিন তৌবা করার তৌফিক দিন আমিন বন্ধুগণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় আর বৈবাহিক সম্পর্কে যে আত্মীয়তা হয় তা হল আমি একজন পুরুষ জন্ম নিয়েছি যুবক হয়েছি আমি আমার নিজের জীবনে আমার বাবার মাধ্যমে দাদা হয়ে পূর্বপুরুষ থেকে যে আমানত আমার ঘরে খেলাফতের আমানত তা পৃথিবীতে রেখে যেতে হবে নিজের উত্তরাধিকার রাখতে হবে উত্তরাধিকার রাখার জন্য একজন জীবনের সঙ্গিনী প্রয়োজন দ্বিতীয়ত নিজের মধ্যে রব্বুল আলমিন যুবক হিসেবে যৌবনের যে আমানত দিয়েছেন তা যাতে খেয়ানত না হয়ে যায় খেয়ানত থেকে রক্ষা করে আমানতকে যথাস্থানে স্থাপন করার জন্য জীবনের সঙ্গিনী প্রয়োজন শুধু তাই না বাসভা না হুয়া তালা এই পৃথিবীকে ধারাবাহিক রাখার জন্যেই মা আর বাবা স্বামী আর স্ত্রীর এই যে পরিচয় দিয়েছেন সুন্দর পরিবার নিজের জন্মের দ্বারা যে আত্মীয়তার সম্পর্ক নিজের বাবা মা দাদা দাদি চাচা ফুফু ভাই বোন তাদের সাথে যে সম্পর্ক ছিন্ন করা আমাদের দেশে দুর্ভাগ্যজনক সত্য আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যেও শুধু তাই না পরিসংখ্যানের প্রমাণিত আজকের পৃথিবীতে জাহালাতের নতুন রূপে অন্ধকার যুগের মডার্ন চেহারার বাস্তবতায় অনেক জায়গাতেই মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে দাদা দাদির সাথে সম্পর্ক ছিন্ন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন চাচার ফুফুদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে কখনো কোনো জায়গায় সম্পত্তির ভাগাভাগির জন্যে কোথাও আত্মীয় তার সম্পর্ক ছিন্ন হচ্ছে কেবল ইগুর কারণে ব্যক্তিগত ঈর্ষা আর আকাঙ্ক্ষা থেকে অথবা কখনো কখনো মেরাশ বা উত্তরাধিকার বন্টনে সমস্যা হওয়ার কারণে কোথাও বা হচ্ছে কোথাও বা হচ্ছে অন্যের প্ররুচনায় অথবা নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়ের উপরে অনাত্মীয় কাউকে অত্যধিক অগ্রাধিকার দেওয়ার কারণে বন্ধুগণ কোনোভাবেই নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করা উচিত নয় কারণ রক্ত কাটা যায় না আলাদা করা যায় না আর অন্য কেউ এসে হঠাৎ করে রক্তের সাথে মিশতেও পারে না সুতরাং তাহলে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন এবং যে সকল পরিস্থিতিতে রক্তের সম্পর্ক ছিন্ন হয় এর থেকে আমাদের সকলকে পরিত্রাণ করুন উদ্ধার করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ কবিরাগুনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে হেফাজত করুন আর নিজেদের কল্যাণে নিজের উপকারেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দিন আমিনালামালাইকুমতল্লা صلاة واتوا الزكاة لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم <سلام عليكم وعليكم <سلام> السلام السلام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 আলেমগণের নিকট থেকে ফত এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন बारे इमेल कर